বাংলা মানবতার Allah তার রাসুলগন এবং তাদের অনুসারে যারা আসবেন কেয়ামত পর্যন্ত তারা হচ্ছেন আল্লাহ তাল সবচেয়ে প্রিয় বান্দা তাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করা সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে নিষেধ করা যারা এই কাজটি করবে তা দুনিয়াতে তারা সৌভাগ্যবান আখরাতে আল্লাহ তালার জান্নার দ্বারা তারা উপকৃত হবে সম্মানিত দর্শকবৃন্দ আমরা বর্তমানে বিশ্বের বিভিন্ন স্থানে যারা বাংলা ভাষা দাওয়াত দিচ্ছে তাদের মধ্য থেকে কারো কারোর সাথে আপনাদের পরিচয় করার জন্য এখানে বসেছি আমরা আলোচনা করছিলাম শেখ আকরামুজ্জামানের সাথে তিনি আমাদেরকে এভাবে কেনমতো লাহি অর্থ সম্পর্কে আমাদেরকে সঠিক ধারণা দিচ্ছিলেন সাথে তিনি বলছিলেন যে আমাদের দেশে সমস্ত দোয়াত আছে দাঁড়িয়ে আছে তাদের অনেকেই তাফিদ জানলেও অনেক সময় বেদাত ইনশাল্লাহ আমরা তার কাছে তার সাথে পরিচয় হচ্ছি আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আপনার কাছে আসছিলাম গত পর্বে আপনি আলোচনা শুরু করেছিলেন যে আমাদের দেশের মানুষের মধ্যে যে একটি তাহিদের ক্ষেত্রে বিরা সমস্যা দেখা যায় সাথে শুধু তেলে মতো লাগলে অর্থ এমন কি অনেকে সুন্নত বেদাতের মধ্যে করতে পারে না এবং সুন্নত অর্থ বোঝে না আজকে আমরা আপনার কাছ থেকে আসলে বেদাতে কি সমস্যাগুলো একটু জানতে চাইব কারণ দাওয়াতের ক্ষেত্রে আপনার এটা বড় ধরনের একটা প্রতিবন্ধকতা ছিল বলে আপনি বলেছিলেন সুতরাং আমরা জানতে চাই যে আসলে কি এবং কেন কি জন্য আমাদের দেশের সমস্যাটা হয়েছে এবং কিভাবে তাতে উত্তরণ করা যায় সেভাবে আমাদেরকে একটু দিক নির্দেশনা দর্শকরা আলহামদুলিল্লাহ বেদাৎ আমাদের সমাজে এখন একটা শব্দই মাত্র এটা একেবারে নিশ্চিত কথা যে বেদাঁত এমন একটা অপরাধ যেই অপরাধের মাধ্যমে অতীতের সমস্ত ধর্ম ধ্বংস হয়েছে জি এবং আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ আলহিমেরও দিন ধ্বংস হওয়ার কিন্তু হুমকি আছে এই বেদাত যারা করবে বেদাতের মাধ্যমে কিন্তু হুমকি আছে এই দিন ধ্বংস হওয়ারও এই জন্য আল্লাহ রসুল খুব কড়াকড়িভাবে বেদাতকে বর্জন করার জন্য তাগিদ দিয়েছেন যেমন তিনি একটি হাদিসির ভিতরে বলছেন আম্মা বাদ ফাইন খৈর আল হাদিস খিতাবুল্লাহ ও খৈর আল্লাহ হাদি হাদি মোহাম্মদ অতঃপর কথা হলো উত্তম বাণী হলো আল্লাহর বাণী এবং উত্তম হেদায়ত পথ নির্দেশনা হলো মোহাম্মদের হেদায়েত বা পথ নির্দেশনা তারপরে পরে আল্লাহ রসুল বলছেন ওশরআল আতহা সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো মহাদাস মানে নতুন আবিষ্কার তারপরে আল্লাহ রসুল সালা বলছেন প্রত্যেকটা অক্কুল্লা মহাদাসম বেদা প্রত্যেকটা নতুন আবিষ্কারই হলো বেদা তাহলে সংজ্ঞাটা চলে আসি মহদাসের সংজ্ঞা চলে আসবি হ্যাঁ আল্লাহ রসুল বেদাতের সংজ্ঞা দিয়ে দিলেন এখানে যে ধর্মের ভিতরে দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করাই হলো বেদা বেদা প্রকুল্ল বেদা তিন দলালা এবং প্রত্যেকটা বেদাতের পরিণাম হলো গুমরাহি পদ ভষ্ট প্রকুল্ল দলালা তিন ফিন্নার এবং প্রত্যেকটা মানে গুমরাহির পরিণাম হলো জাহান নামের আঙুন এভাবে আলা রসুল সিরিয়াল করেছেন এই কথাটা যদি আমরা বুঝিনি রসুসালাম যে বললেন যে দিনের ভিতরে নতুন আবিষ্কারে আদৌ ছিল না মৃত্যুর পর আমি আবিষ্কার করলাম এটা হইতে পারে যেমন আমি যদি এখন একটা নামাজ বানাই এই মুহূর্তে যদি একটা বানাই যে সালাতুল কোরবা এই যে বানানো সম্ভব কিনা এটা নিয়মও বলা যাইতে পারে রাকাত সংখ্যা বলে আমি সেট করিয়ে দিতে পারি তখন এটা কি হবে পুরা কম করলে অথবা পরিবর্তন করে তিনটা শব্দ আমাদের নিতে হবে কম বেশি পরিবর্তন অবস্থা হ্যাঁ আমি একটার জায়গায় আর বসাই দিলাম একটা শব্দ আরেকটা শব্দ বসে হল পরিবর্তন আল্লাহ রসুল নিষেধ করেছেন ভিতরে বলছেন যে কেয়ামতের দিন আল্লাহ রসুল সাইসালামের কাছে হাউসে কাউসারে পানি পান করতে আসবে ফিরিস্তারা তাকে তাড়াবে ফিরিস্তারা কি বলবে ইন্নাকাল্লা তাজিরি মা আহাদু বা তুমি জানো না এরা নতুন কি আবিষ্কার করেছিল তোমার মৃত্যুর পর আল্লাহ করে ফেলেছে আরেকটা অবস্থা হলো পরিবর্তন করে ফেলা জায়গা এক শব্দের জায়গা আর এক শব্দ পরিবর্তন করে ফেলা তারপরে আর হলো জিয়াদা এটাও এক ধরনের পরিবর্তন বাড়িয়ে ফেলা আল্লাহ রসুল যে ইবাদত দিয়েছিলেন তার চেয়ে আমি বাড়িয়ে নিলাম আল্লাহ রসুল যে আর নাম দেখি এগুলো তো ভালো জিনিস ভালো জিনিস কিন্তু জেনে রাখতে হবে যে আল্লাহ রসুল সাই্লাম যা আমাদেরকে দিয়ে গেছেন এর ভিতরে যদি পরিবর্তন হয় তাহলে এমনকি আল্লাহ রসুল সাইসলাম প্রত্যাখ্যান করেছে বলছেন না দোয়া হয় না তোমার দোয়াটাই হয় নাই পুরা ঠিকই বলছে খালি নবীর জায়গায় রাসুল বলে ফেলেছে আমাদের দেশে যেভাবে চলতেছে বেদাতের মর্যাদা লাগা তুমি সেই নবীর আমি বিশ্বাসী যাকে তুমি প্রেরণ করে পরিবর্তন করতে দেবে না বাড়াই তো দেয় নাই সেটা বাড়াইতে দেয় দেখা গেছে তারা বাড়িয়ে বাড়িয়ে করবে আমি জীবনে যতদিন বেঁচে থাকবো এক সেকেন্ড বিছানায় ঘুমাবো না সারা রাত তাহাজ করবো এই যে বাড়িয়ে করল। আল্লাহ রসুল তো কিছুক্ষণ না একজন বলতেছে যে আমার সম্পর্ক আল্লাহর সাথে থাকবে কোন বিবাহ বন্ধনে আবদ্ধ না ইয়ে আবার কমিয়ে ফেললো আরেক দিক দিয়ে বাড়িয়ে ফেলেছে তার অর্থ হলো যে সম্পর্ক কেবল আল্লাহর সাথেই রাখবে মানুষের সাথে সম্পর্ক রাখবে না এই যে কত সুন্দর তাদের চিন্তা ভাবনা কিন্তু কি করলো তারা বাড়িয়ে বাড়িয়ে বললো আল্লাহ রসুল আমার আমার নিয়ম বহির্ভূত করবে সে আমার উন্মতের মধ্যে থাকতে পারবে না তাহলে আল্লাহ রসুল সদস্য যা বললেন দেখেন এখানে তারা বাড়িয়ে বাড়ানোর মাধ্যমে বেদাত করেছে আর বেদাতটা তারা স্থাপন করেছে মানরাগের মানুষ উন্নতি ফেলাইছে যে আমার তরিকা বহির্ভূত চলবে সে আমার উন্মত অন্তর্ভুক্ত নয় বাড়িয়ে দেওয়ার কারণে তাহলে কি করতে হবে কমানো যাবে না আল্লাহ আল্লাহ হ্যাঁ এক ব্যক্তিকে আল্লাহ রসুল দেখতেছেন সে সালাত পড়তেছে কিন্তু পরিপূর্ণ আলসম বিরতির করে শুনবো সময় দর্শক আমরা আলোচনা শুনছিলাম ভেদারতের সাল্লাহ আসলামের কোন কিবা বিরোধিতা করলে ভেদাহাত হয় কখন সুন্নত থেকে মানুষ সরে যায় কীভাবে সরে যাচ্ছে এবং শরীরতে কী সেটা আলোচনা শুনছিলাম মোহতারাম আকরাম রজ্জামানের কাছ থেকে আমরা এছাড়া তার কাছে আবার ফিরে আসব একটু বিরতির পরে ততক্ষণ আমাদের সায় থাকুন আল্লাহ সুবহানাহু তাআলা স্বার্থcursion করনের কারণে যেমাদের জন্য তোমাদের মধ্যে থেকে লাভরাব্বালকে জোড়া সৃষ্টি করেছে সুন্নাতের 바탕 তা তোমরা নারী সব সময় ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শরীয়তের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মই নারীকে মর্যাদা দেয় না জাফর বিন মুহসিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলপর হোসেন জাহাঙ্গীর थो थो मान दिए चलम संसर्गे প্রতি বুধবার রাত সাড়ে নকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 डायल डॉक्टर जाकिर के प्रति शनिवार रेटाय पुनः सम्प्रचार सकाल साढ़े नीच टी सुन्न आलो के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 थ जा महान आल्ला आलोचना सुन নিয়ে মোহতারামানের কাছ থেকে আমরা আলহামদুলিল্লাহ যে বেদাত টা যেখানে সুন্নাদ লঙ্ঘিত হবে সেখানেই কিন্তু বেদাত ঢুকে যাবে ঢুকে যাবে দেখেন আর বেদাতের পরিণামটা কত খারাপ জি আর বেদাত কিন্তু চর্চা করা হয় এবাদত দিয়ে আমল দিয়ে আল্লাহ এক কথাই সেরে দিয়েছেন যদি আল্লাহ রসুল দুনিয়া বলতে আসতেন তাহলে সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র এবং আবিষ্কার উনি করে রেখে যেতেনি এখন যদি মহাকাশ যান তৈরি হয় এটা আমার প্রয়োজন পরিমাণ তিনটা বা চারটা চারটা পাঁচটা আমরা বলতে পারি মা যা সমর্থন সম্মতি দিয়েছেন তারপরে রসুল সাল আলহ সাল্লামের দৈহিক গঠন গঠনের বর্ণনা বৈশিষ্ট্য দৈহিক বৈশিষ্ট্য রসুল ধর্মীয় ক্ষেত্রে যা করেননি তা করা হবে বেদা বেদাত রসুল সাল্লাম যা সমর্থন সম্প্রতি দেনমূলন অনুমোদন করেননি হ্যাঁ অনুমোদন দেননি তা হবে বেদানি আলহ্লামের চরিত্র বহিরভূত যে ব্যক্তি আচরণ করবে সেটা হবে বেদান রসুলের যে চরিত্র ছিল সেই চরিত্র বহিরভূত। উনি সত্য কথা বলছেন জি বৈশিষ্ট্য হিসাবে ব্যবহার করেছেন কিন্তু প্রমাণিত না হয় অবশ্যই বেদাতে এটাই আর কি জি জি জি এখানে বাড়তি কিছু করতে গেলেই তখন ওটা জি জি এইগুলোই আমরা বুঝাইতে চাচ্ছিলাম তাহলে রসুলামের এহদাস বলে দিয়েছেন এহদাস একটা নিয়ম তারপরে আল্লাহ রসুল পরিবর্তন করা যাবে না বাড়ানো যাবে না কমানো যাবে না আমরা তো দেখলাম বাড়িয়ে দেওয়ার কারণে তহাজুদ নামাজ বেশি পড়ার কারণে উমদ থেকে বসি ভালো কাজ করবে তারপরে আর নফল রোজা করবে বহিষ্কার করে দিলেন আল্লাহ তারপরে ওই ব্যক্তি বিবাহ না করে সম্পর্কের দাবিগুলো বেদাত এই জন্য মালিক রহমতুল আলাহ বলছেন যে মানিপাদ এমন ব্যক্তি যে মঙ্গলজনক সবকিছু সতর্ক করে গেছে তাহলে যদিও রসুল সহ মৃত্যুর পর কেউ দাবি করে নতুন কিছু আবিষ্কার করে এটা ভালো ইমাম মালিক বলছেন তাহলে খিয়ানত করেছে। তো ভালো জিনিস রসুল জানলো প্রচার করলো না কেন যদি সব প্রচার না করো কিছু বাকি রেখে দাও তাহলে ধরে নেওয়া হবে যে তুমি রেশা আলাদের কিছুই প্রচার করো এবং আল্লাহ তোমাকে লোকদের অনিষ্ট থেকে রক্ষা করবে আল্লা আমি কি পৌঁছে দিয়েছি তারা সবাই বলেছেন বালাহ অবশ্যই তাহলে এটা তারপরে উনি বলছেন যে খুললাম রসুল দিন প্রত্যেক যে জিনিস রসুসালামের যুগে ছিল না কেমন আজহিল উম্মা ইমা সালোহা এই উম্মতের শেষ ভাগের লোকেরা কখনো তারা সঠিক পথে আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই উন্মতের প্রথম ভাগের লোকেরা যা কিছু হাদিসের অধিকার সংরক্ষণ করছে এবং অক্ষুন্ন রাখতেছে বলছেন যে এই উন্মতের শেষ ভাগের লোকদের বিশুদ্ধতা আসবে না তারা পরিশুদ্ধিতে আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই উম্মতের। প্রথম ভাগের লোকেরা যা অনুসরণ করতো তা অনুসরণ না তার মানে তারা কোরআন এবং হাদিসের কিভাবে অধিকার প্রতিষ্ঠিত করেছেন অক্ষুণ্ণ রেখেছেন বিকৃত হওয়ার কোনো সুযোগ নাই যদি আমরা এই শিক্ষাগুলো তাদের এই উক্তিগুলোকে সামনে রেখে কোরআন এবং সন্ন্যাহকে মানি এবং আল্লাহর রসুল সাল্লাহাম যখন বলেছেন ও সরলোমরই মহাদাস হওয়া দিনের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো নতুন আবিষ্কার করা এই ভাষণটা আল্লাহর রসুল্লাহ সাল্লামের কমন ভাষণ ছিল যে কোনো বিষয়ে আলোচনা করলে এই কথাগুলো বলতেন কেন বলতেন অথচ উনি তো বললেন না যে সুদ হলো সবচেয়ে নিকৃষ্ট অথচ অন্য জায়গায় সুদকে কত ভয়াবহ বলেছেন কিন্তু সরলোমর বলেননি বেদাতের নতুন আবিষ্কার যদি আপনি চাপাই দিয়ে থাকেন চাপাই থাকেন তাহলে তো আসলটা হারিয়ে যাবে হারিয়ে যাবে যেভাবে কচুরি পানা পুকুরের উপরে জমে গেলে আর পানি দেখা যায় না হাঁড়া করা যায় সিহারাই পাল্টে দিল সমতল ভূমি তলে। এইরকম হয়ে যাবে ইসলাম একেবারে রসাতলে চলে যাবে এই কারণেই কিন্তু বেদাত নিকৃষ্ট কাজ এখন যখন নিকৃষ্ট কাজ আর কোন অবাদতে যখন এই বেদাত আমরা সেট করব। তখন ওই এবাদতটাই জঘন্য ধরনের অপরাধে পরিণত হয়ে এবাদত যদি অপরাধ হয়ে যায় তাহলে যেকোনো জানা শুনে অপরাধ নাম জানা অপরাধের চেয়ে বড় হয়ে যাবে জানি বড় অপরাধ টুদ জানি বড় অপরাধ ঘুষ জানি অপরাধ যার জন্য আল্লাহ রসুল সাল্লাম বলছেন মদখরের প্রতি দয়াবান হয়েছেন কিন্তু সালাদ আদায়কারীর প্রতি কঠোর মধখোর এক মধখোর কে নিয়ে আসা হয়েছে রসুলের কাছে তৃতীয়বার একই অপরাধে জড়িত হচ্ছ আল্লাহ রসুল তাকে বললেন একে লানা চক্রান্ত করে একই অপরাধ জটিল অপরাধ জি জি তারপর আল্লাহ রসুল কিন্তু বলছেন যারা সলাত আদায়কারী এ কিন্তু দোর ছাড়লেন কিন্তু যারা সলাৎ আদায়কারী তাদের ব্যাপারে আবার আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন তোমাদের পরে একটা দল আসবে তাদের সালাত এত সুন্দর হবে মানুষের ক্ষেত্রে সুন্দর লাগতে পারে কিন্তু বেদাত আসলে সুন্দর নয় এটাই মনে করতে হবে বেদাত সবসময় দ্বীকৃত এটাকে আমরা করতে হবে সময় দর্শক আমরা আমাদের সময় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা ইনশাল্লাহ আগামী আলোচনা আরো ভালো ভালো জিনিস ততক্ষণ আমরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও কখনো কল্যাণের শিক্ষা নিয়ে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 শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহর সর্বশেষ মানবজাতির প্রতি আহ্বান